আবদুল্লাহ ইবনু জাফর আদিল তালান হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে কাকুড় অর্থাৎ ক্ষীরা জাতীয় ফল এ সঙ্গে খেজুর খেতে দেখেছি